মানবতা সমাধান আহ আল্লাহ বাংলার দূরের কাছের। दर्शक श्रोता भाई बन विश्व विभिन्न अवस्थान जरा नियमित आयोजन अंश ग्रहण करकल के, के जाना आंतरिक छालम और शुभेच्छा सुप्रिय दर्शक श्रोता हमारे आकिदा भित्तिक आलोचना पर्व आपनेकिदार विषय वस्तु अनेकगुल विषय इतिम्य उत्थपन करारा बाहिकता आज के सामने उपस्थापन करते जा एम एक पर्व जार मध्य रोज सामाजिक जीवन जिस जी समस्त छा जिसमस्त नीतिमला नबी करीम सल्ला अल्लम रेखे गए हैं सेगुलर प्रति जत्नवान हवा नियमित अनुशीलन एवं तरह सुदृढ़ विश्वास पोषण करा आजकल यही मनज्ञ आलोचना पर्वटी जरा अपने सामने उपस्थापन करार्छन आमंत्रणे ये सम्प्रचार केंद्रे পরিচয় করিয়ে দি শেখানি এবং আছেন শেখ আকরামান আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা কাছ থেকে জানি প্রথমেই শাহ খান মাদান আলহামদুলিল্লাহ ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আসলে তিনি আমাদের জন্য রেখে গেছেন একটি সর্বদিক দিয়ে উপযোগী জীবন ব্যবস্থা মানুষ সামাজিক জীব একাকে বসবাস করতে পারে না কিনা সমাজেই বসবাস করবে আর এই সমাজে বসবাস করতে হলে প্রতিবেশীর সাথে সম্পর্কের বিষয় রয়েছে একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের সাথে সম্পর্কের বিষয় রয়েছে সমাজের দায়িত্বশীলদের দায়িত্বশীলতা রয়েছে সমাজে অসহায় दरिद्रे सदयर विषय रही है नबी मुहम्मद सोल्लाह आली हुम वास्तव जीवने सामाजिक सुंदर एक जीवन के उपहार दिए गेलन तई रसुल्लाह अली हुमें सन्नार आलोक समाज जीवन सेन्ना के जान वस्तवयन करते सकल নিয়ে সমাজ এবং গোত্রথার সাথে কথা মিলিয়ে আখলা যে উন্নত চরিত্রের একেবারে মূল কথা যেগুলি এগুলি হল একটা সমাজের মূল চরিত্র হওয়া উচিত এক নম্বর সমাজ যে সমাজ আমরা থাকবো সে সমাজে আমাদের প্রতি মানুষের কমপক্ষে দুশো আড়াইশো আত্মীয়শ ব্লাড কানেক্টেড থাকে আরো অনেক আরো বেশিও থাকে এদের সাথে আপনি আপনার যত মানুষ আছে সবার সাথে আপনার একটা সুস্যুসম্পর্ক আছে সম্পর্ক রক্তের বাঁধন আমি আমার রহমান নাম থেকে তোমাকে রাহিম নামকরণ করেছি তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক তোমাকে যে কাটবে আমিও তার সাথে সম্পর্ক ঘৃণিত্যক্ত হয়েছে অথচাল জীবনে গরিবদের সাথে ওনার সম্পর্কটা বেশি ছিল বেশি ছিল কারণ সে বেশি দরকার প্রয়োজনের এবং একটি হাদিস এসছে যে আত্মীয় কাছে তার আত্মীয় দিল না এই না আর কারণে একটি হলো এটা সম্পর্ক দুই নম্বর হলো সমাজে যত অন্ধ আছে পঙ্গু আছে যত অটিস্টিক আছে যত অচল মানুষ অসহমিল যে যত কাল আছে কল মানে হলো অন্ধ অচল মানুষ অসহায় অসহায় মানুষ মানে পা নাই কারো চোখ নাই কারো হাত নাই পঙ্গু আর কি সমাজ জীবনের এটা হলো মূল সামাজিকতার দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হলো সমাজে কারা গরিব লোক আছে তার চোখ ভালো আছে পা ভালো আছে পঙ্গু না কিন্তু তার কোন রুজি রোজগার নাই এমন একটা শ্রেণী সমাজে থাকে তো সামাজিক হলো অতাকৃত দ্বয় সমাজে দূর দূরান্ত থেকে কত মানুষ আসে প্রত্যেকে মানুষের মধ্যে সামাজিকতা মানে আমি আপনার বাড়িতে যাব আপনি আমার বাড়িতে আসবেন সামাজিকতা মানে তো এগুলো মানুষের মানুষের খোঁজ খবর আসবে সে মেহমান থেকে সে আপনার একজন মেহমান আপনি তাকেই মেহমান দারি করবেন এটা কিন্তু সমাজ জীবনের অনেক বড় একটা রূপ সৌন্দর্য আর পাঁচ নম্বর হলো অত ইনু আলান সত্য পথে বাস্তবভাবে বাস্তব বিপদে পড়েছে তার কোনো দোষ নাই সে একটা বিপদে পড়ে গেছে কত বিপদ হইতে পারে মানুষের জীবনে অসুস্থতা হতে পারে বা যে কোনো রকমের ক্ষতি বাস্তবসম্মত এটা পঞ্চম স্তম্ভ সামাজিক জীবনের জি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর কথা এটা কিন্তু আনহা ওই জাহিলি সমাজে যত সুন্দর গুণ কিন্তুদের যুগে বি একজনের কাছে এটা কেবল রসুলের কাছে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ এটা একটা আল্লা এসেছিলেন এটা কিন্তু জাহিলি সমাজ যে সমাজে লোকগুলো নানান ধরনের অপরাধ অন্যায় এবং দুষ্কর্মে লিপ্ত ছিল যার কারণে তাদের সামাজিক বন্ধনটা কিন্তু আমরা খুব সহজে নিতে পারি সেটা হলো কি আল্লাহ রসুল কোরআনের মাধ্যমে এই বলেছেন তারপরে সমাজে একেবারে সব নিম্ন শ্রেণীর থেকে একবার উচ্চ শ্রেণী পর্যন্ত এই যে সমাজ এই ভ্রাতৃত্বের ডোরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার যে মূলনীতি নিয়ে আসলেন সবচেয়ে ধনী লোক আব্দুর রহমান তার ভাই হয়ে গেল আব্দুর রহমান মহাজের গোলাম নিম্ন শ্রেণীর গণ্য করা হইতো কৃত দাস তারা কিন্তু নির্যাতন এবং নিপীড়ন থেকে রক্ষা করার জন্য তারা অকাতরে এইভাবে সম্পদ সামাজিক বলায় একটা ভ্রাতৃত্বপূর্ণ একটি সুসম্পর্ক তৈরি করার জন্য ইসলাম निर्देश दान करल जेटा नवीजी आगे अनुशीलन करतेंदी हमारे सुप्रिय दर्शक श्रोता आओ ए पर्या अत्य मनज्ञ आलोचना सुनब इनशल्लाहरा छोट एक जातर पर अपन सामने आलोचनार यही धारावाहिकता नहीं उपस्थित हब इनशल्लाह संगे ही थकून अल्लामुम वह সেই তো একজন আদর্শ মুসলিম যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠ সৎকর্ম হয়ে অনুগত করল तुम आदर्श मुस्लिम होते हम पींगा देखा मुस्लिम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 ট কনভিন্সিং অ্যান্ড ভ্যালে ডান্স এস ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হল সামাজিক জীবনে সন্না কি এবং কেমন এগুলো আমরা অনুশীলন করব এবং সাথে সাথে দৃঢ় আকিদা পোষণ করবো এগুলা করাই সন্ন্য সুন্দর মডেল সমাজ নবী উপহার দিলেন কোন পণ্ডিত কোন কবিতার কবিত্ব দিয়েও এমন একটা সমাজের চিত্র অঙ্কন করতে পারবে না বাস্তবে তারা যতটা সুন্দর ছিলেন সুন্দর ছিলেন সেখানে আমার মাল আমি অর্ধেক তোমার অর্ধেক আমার আমার দুইজন স্ত্রী আছে ফাংজুর আইয়া তা হন না আর যাবো এই দুই স্ত্রীর মধ্যে আব্দুর রহমান বললেন যেমন সা তেমন আব্দুর রহমান উনি বললেন ভাই বারাক আল্লাহ হফি আলি কামালিক আল্লাহ তোমার পরিবারে তোমার সম্বন্ধে বরকর দে আলাস আমাকে একটা বাজার দেখিয়ে দাও মার্কেটে দেখিয়ে দাও তিনি ব্যবসা শুরু করে রূপান্তরিতাই সুন্দর সামাজিকতা ওই সমাজের একটা চিত্র করেছেন সিলসিলার মধ্যে যে আনাস বলেন যে ওলাকা আলাই না জামায় কোন মালদার ব্যক্তি সম্পদশালী ব্যক্তি তার নিজের সম্পদে তার অধিকার বেশি প্রতিবেশীদের ছে এটা আমরা কেউই মনে করতাম প্রত্যেকে মনে করতাম আমার অধিকার যা আমার ভাইদের সমাজের হানাহানি কাটাকাটি রেশারেশি থাকতো না একটা ভ্রাতৃত্বপূর্ণ একটা সামাজিক বলায় উদ্ভাসিত হতো জি স্যার কারণ আমরা অনেক পিছিয়ে ওই কাজগুলো থেকে যেমন একজন মানুষ ইন্তকাল করলেন তার দাফন কাফনের ব্যাপারে একটু এগিয়ে আসা দেখা যায় অনেক ক্ষেত্রে কবর খুঁজবে এই লোকটাও পাওয়া যায় না সমাজে কেউ অসুস্থ হইলে তার কোনো খবর নাই দেখতে যাওয়া জিদা বলতে এটা আপনার কথা মনে পড়ে গেল সেটা হলো এই যে মরে গেল একজন যখন ইন্তকাল করলেন তো রসুল আলী আসাল্লাম এই সাহাবা একরাম উদ্দেশ্য করে বললেন যে তাদের এমন এক মুসিবত আসছে যে এখন তারা ব্যস্ত তারা খাওয়া দাওয়ার বিষয়ে চিন্তা করতে পারবে না এটা তোমরাই করো এখন হয়েছে কি ওই হিন্দিতে একটা কথা বলে মৃত্যুবরণ করার পর যখন খাবারের ব্যবস্থা হয় না বা কোনো দোয়া দরুদের ব্যবস্থা হয় না তখন বলে মার্গিয়া মরদুদ নাফাতে হানা দুরুদ নাহিক যে ওই মাইয়ত গালি দিচ্ছে সমাজ উল্টে গেছে যেখানে রসুল করিম এটাই আমরা ওই যে বারবার যে কথাটা আমরা বলছি আগে থেকেই যে বেদায়াতের সবচেয়ে খারাপ দিক হচ্ছে এটা যে সুন্না যেখান থেকে চলে যাবে ওই জায়গাটা খালি থাকবে না একটা দায়িত্ব নিয়ে নেয়া তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এমন কি গুলো যদি এতিম হয়ে যায় ওই এতিমদের সহযোগিতা করার জন্য কিভাবে উৎসাহিত করেছেন য এক সাহাবিয়া রসুলকে বলছেন ইয়া রসুল আমার তো অন্তর অত্যন্ত কঠিন হয়ে গেছে এটা নরম হয়ে যাবে এইভাবে রসুল করিম সল্লাহ আলিয়া ওই এতিমদেরকে সহযোগিতা করার জন্য এতিমদেরকে আপন করে নেওয়ার জন্যে বারবার সাহাবাহরমকে তারা আপন জনকে উৎসাহিত করেছে। আজকের সমাজ সামাজিক জীবনে আপন জন চাচা ভাই মারা গেছে ভাই মারা যাওয়ার সাথে সাথে ভাইয়ের সম্পদটা কিভাবে গ্রাস করবে কিভাবে তার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিবে ওই আপন ভাতিজাকে কিভাবে সে বঞ্চিত করবে সেই ফিকিরে সে আরেকটা বিষয় শুরুতে যেটা আলোচনা হয়েছে আত্মীয়তার বন্ধন রক্ষার ব্যাপারটা এই ক্ষেত্রে আমরা ভাই বোনের একটা বিষয় অত্যন্ত জটিল বিষয় এটা আনতে চাচ্ছি এই জন্যে যে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে এটা ঢুকে গেছে সেটা হচ্ছে বাবার মৃত্যুর পর বহুদিন চলে যায় বাবার সম্পত্তি বন্টন হয় না আরো জঘন্য বিষয় কি বোনরা যদি কখনো স্বামীর চাপে চাপে সন্তানদের মুসিবত সবারই আসতে পারে সম্পদের দরকার সবারই হতে পারে বোন যখন ভাইয়ের কাছে অত্যন্ত বিনয়ের সাথে এসে বলে ভাই আমার একটু বাবার সম্পত্তি থেকে একটু কিছু দেন তখন ভাই উত্তর কি দেয় আর কি বেড়াতে আসবি না বাড়িতে বাড়ি থেকে আর বেড়াতে আসবি না এবং কত কঠিন বিষয় এবং এমনও অনেক সমাজ আছে যেখানে মনে করা হয় যে বাবার সম্পত্তি আনলে নিজের সম্পত্তি ধ্বংস হয়ে যায় নবজিবুল্লাহমিন আল্লাহর সিদ্ধান্ত হইল মেয়েকে সম্পত্তি দেওয়া তার পাওনা তাকে বুঝিয়ে দেওয়া আজকে সমাজ ওইটা না করার কারণে ওই জায়গাটা কিন্তু উল্টা হয়ে গেছে সেটা হচ্ছে কি যে মেয়ে যেখানে পাবে সম্পত্তি পাবে সেখানে উল্টা ওই মেয়েকে সে যেটা অরিজিনাল পেত ওইটা যখন তাকে দেওয়া হচ্ছে না তখন ওই স্বামী কিন্তু তাকে প্রেসার দেয় এবং সম্পত্তি সমান সমান বন্টন হবে বিশেষ করে গ্রামে গঞ্জে এগুলো বেশি আল্লাহ মনে হয় এরকম ভালো ফ্যামিলি দিনদার ফ্যামিলি তারা পর্যন্ত বোনের সম্পদ গ্রাস করে খাচ্ছে আসলে জি এটা খুবই সুন্দর পয়েন্টের উপরে আলোচনা চলছিল তো এই যে সামাজিক শান্তি শৃঙ্খলা আন্তরিকতা ভালোবাসা সৃষ্টির জন্য একটা যে সালামের প্রচলন ইসলামে যেই দিকে যাবেন সেদিকে সালাম আর সালাম সালাম আর সালাম যে আফসু সালাম আফসুসালামুম পরস্পরের আন্তরিকতা ভালোবাসা তারপরে বললেন তোমাদেরকে কি এমন একটি কাজের কথা বলে দিব যা করলে তোমরা পরস্পরে ভালোবাসা নিয়ে আসতে পারবে সেটি হলো আফসুসালামা বাইন সালাম দিবে না ছোটের দায়িত্ব শিক্ষক ইমাম সাহেব কখনো মুক্তা দিকে না এবং বাহির থেকে যিনি আসেন নিয়ম হচ্ছে যিনি আসবেন তিনি সালাম দিবেন তিনি যখন দরজায় আসেন দেখা গেল ছোট্ট বাচ্চা দরজা খুলেছে তিনি সালাম দিবেন ওই বাচ্চা সালাম দিবে বা কাজের লোকটাই খুললো তিনি আফসুস সালাম এমনকি তুমি সালাম দিয়ে ঘুরিয়ে সালাম দিতে আসলে এই যে সালামের সাথে আরেকটা জিনিস জড়িত সেটা হলো আমাদের নবীজির তৈরি সমাজটা ছিল বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহাম এই যে এত সুন্দর একটা সমাজ যে সমাজে মুরব্বীরা এক সময় ছিল মানুষ কামনা করতো যে তাড়াতাড়ি আমা চুল দাঁড়িয়ে একটু ফেঁকে যাক ফেঁকে যাক তাহলে তাড়াতাড়ি মুরব্বী হতে পারবো সবাই একজন কবি বলে তামান্না সাহেব ছিল এটা আর এখনকার মানুষের বয় হলো আল্লাহ বুড়া হয়ে গেলে কোন দাম নাই এখন সমাজে হলো বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে কত দেখ জি আসলে এজন্য। নিয়ম হইল তোমরা তো একদিন বড় হবা সেদিন তোমরা বলবা আজকে তোমরা ছোট শোনো বড়কে কে দাও এই যে বড় শ্রদ্ধা সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা বুঝলাম যে একটি পরিশীলিত সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য একটি সুন্দর বসন্ত ধরা গড়ার জন্য তার রুট লেভেল হচ্ছে সমাজ সুন্দর একটা সমাজ থাকতে হবে আর এই সুন্দর সমাজ গড়ার জন্য রসুল সাল্লা আলী আসাল্লাম সামাজিক যে সমস্ত সুন্না আমাদের প্রতি নির্দেশ করে গেলেন আসুন আমরা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সমাজের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে নবী সাল্ল আলি আসাল্লাম রেখে যাওয়া সেই সন্নাগুলার প্রতি যত্নবান হই সেগুলোতে আমরা অভ্যস্ত হই এবং আমরা সুদৃঢ় আকিদা পোষণ করি যে রাসুলের এই সন্ন্যার মধ্যেই অহলৌকিক এবং পরলৌকিক মুক্তি নিহিত রয়েছে তবেই আমরা অহকাল ও পরকালে সাফল্যমণ্ডিত একটি জীবন ফিরে পাব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সুবাহ ফ্রিল আসসালামুক الله مَدُن <محمد> رَسُولُ الله محمدٌ رَسُولُ الله> <أرجو> জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নাম্বার এক থেকে চার্লাহাদ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 क्षी नन तृत्य हलो लमिद पलाम जन्म निन